शांति मानुषर कल्याण निश्चित कर जीवन आयनिष्ठ और सतोष जनक करते शिखी देख मानवतार कल्याण इसलमी सारिया आज रे आठटा पुन सम्प्रचार सकाल सारे टेटी बांगल्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 تعطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعطاه السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 একশো ১১১ নম্বর যে আয়াত এই আয়াতের প্রথম অংশ কিছু অংশ আমি করছি পুরো আয়াত নয় যেটা তেলাবত করেছি আয়াতের টুকরো এ বিষয়ে আমরা অনেকদিন থেকে আপনাদের সাথে আছি বিষয় একটাই জান্নাত কোন পথে প্রিয় বন্ধুগণ এই আয়াতের মাধ্যমে যদি রব আলামিন বলেছেন হাদিসে কুদসি। আদাতুল ইবাদিয়্যুস সালিহিন রব্বুল আলামিন বলছেন আমি আমার नेक বান্দাদের জন্য এমন নিয়ামত রেখেছি তৈরি করে যে নিয়ামতের খবর যে নিয়ামতের বিষয়টা কোন চোখ কোনদিন দেখেনি কোন কান কোনদিন শুনেনি কোন অন্তর কোনদিন কল্পনাও আনতে পারে না এত বিশাল নিয়ামত এত বিশাল নিয়ামত আমি তাদেরকে দান করব যে নিয়ামত সম্পর্কে রব্বুল আলামিন রহিম সেখানে তুমি যা চাবে তাই পাবে সেখানে তুমি যা খেতে চাবে তাই পাবে তাই খেতে পারবে তোমার সমস্ত পায় কোনোটা পায় না দুনিয়া এই অবস্থাতেই মানুষ তার জীবন পরিচালনা করে এভাবেই মানুষের জীবন চলে অথচ জান্নাত সম্পর্কে বলে আলমিন বলছেন যা খেতে চাবে তাই পাবে যা দাবি করবে যা প্রত্যাশা করবে সব পূরণ করা হবে আর এটা সম্মানজনক এটা আমি খুশি হয়ে তোমাকে দেব কারণ তুমি যে আমার মেহমান আমার পক্ষ থেকে হচ্ছে তোমার জন্য এটা তোমার রব যিনি গফুর পরিচয় দিয়েছিলেন তোমার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে তোমাকে জান্নাত দিয়েছেন এটা তোমার সেই রবের পক্ষ থেকে মেহমানদারি যে রব দুনিয়ায় তোমাকে পরিচিত করেছিলেন নিজের একটা সুন্দর নামের সাথে আর রাহিম তৌফিক দিয়েছেন আজকে তার রেজাল্ট তুমি দেখো নজুল তোমার সেই রব কিন্তু আজকে তোমাকে ভুলিনি তোমার রব তোমাকে তার প্রতিদান দিচ্ছেন তিনি তোমাকে মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন তুমি তার আজকে গেস্টের জন্য তার পক্ষ থেকে রবের পক্ষ থেকে নুজুলা এটা মেহমানের খাবার মেহমানদারি তোমার আমরা সবাই রবীন্দ্রের পক্ষ থেকে সেই মেহমানদারিকে কবুল করতে চাই আল্লাহ করেন সেই পথ কিন্তু মসৃণ নয় সেই পথ অনেক কঠিন সে পথ কষ্ট করেই সেটা পার হতে হবে অতীতের যে সমস্ত মমিনরা সেই পথ পারি দিয়েছেন তাদের সম্পর্কে রবাহ আলমিন বলছেন মেসেদ হুম অনেক মুসিবতের মুখোমুখি তারা হয়েছে অনেক কঠিন বিষয়ের মুখোমুখি তারা হয়েছে বিশ্বাস করেছেন এই দুনিয়ার এই সামান্য কষ্টের বিনিময়ে অনন্তকাল আখেরাতে তারা জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে এই তাদের এই কষ্ট তাদের কাছে তুচ্ছ হয়েছে কোনো কষ্ট মনে হয়নি সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়ের কত কষ্ট মা কতদিন থেকে কষ্ট করছেন ভূমি আমাদের জানা নেই প্রিয় বন্ধুগণ তারপরেও মায়ের মুখে একটা মুসকি হাসি মধুর হাসি আমরা দেখতে পাই কখন যখন সন্তানকে তার মুখের সামনে তুলে ধরা হয় কারণ এটা তার জন্যে তার কলিজা এটা समस्त कष्ट से सहयर आल अजमाईन ए रुकमटे समस्त कष्ट के माथा पे खुशी मन ग्रहण कर তাদের মনের মধ্যে মুখের মধ্যে কখনই এই কষ্টের ভাব ফুটে উঠতো না তারা সবসময় সবর করছেন কারণ তারা জানেন তাদের জন্য নিশ্চিত জান্নাত অপেক্ষা করছে সম্পর্কে যেটা রিবাইতে পাওয়া যায় যে বিলালি রদিয়াল আনহু যখন মৃত্যুর মুখোমুখি তখন এমনি তো কালো ছিলেন চেহারা অত সুন্দর ছিল না কালোর মধ্যেও তো একটু চেহারা সুন্দর থাকে হাফসার আবিসিনিয়ার আমরা জানি ওই অঞ্চলের মানুষের চেহারা খুব একটা অবয়ব সুন্দর নয় তিনি সমস্ত কষ্ট দুনিয়ার সমস্ত ভালোবাসা সব কিছুকে ত্যাগ করেছেন ওই আনন্দ তার মুখের মধ্যে ফুটে উঠছে কারণ তিনি তো আখেরাতে বিশ্বাস করেছেন তিনি তো বিশ্বাস করেছেন মৃত্যুর পর তিনি তার আসল বন্ধুকে খুঁজে পাবেন আসল বন্ধুর দ্বিধার পাবেন জান্নাতের নিয়ামত পাবেন এমন ভাবে সমস্ত সাহাবাহিক রামের মধ্যেই এই অনুভূতি ছিল প্রিয় বন্ধুগণ আমাদের মধ্যে ওই অনুভূতি আনা দরকার দুনিয়ার ভালোবাসা বলছিলাম আমরা পূর্ববর্তী যে পর্বে যে মানুষকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে যে সমস্ত বাধাগুলো সামনে এসে দাঁড়ায় শয়তান যে সমস্ত বাধাগুলোকে ফুলিয়ে ফাপিয়ে সাজিয়ে গুছিয়ে সামনে এনে দেয় সেই বাধাগুলোর মধ্যে অন্যতম বাধা হচ্ছে দুনিয়ার ভালোবাসা এই দুনিয়া করার জন্যে বলা হয় নাই বলা হয়েছে দুনিয়ার লজ্জাত দুনিয়ার স্বাদ দুনিয়ার ভালোবাসা যেন দিলের মধ্যে ঢুকে না যায় দুনিয়ার ভালোবাসা যেন আমার দিলের মধ্যে আশ্রয় না নেয় প্রিয় বন্ধুগণ দুনিয়া হচ্ছে মৃত জানোয়ার মৃত জীব এবং খুঁজে তালাশ যে করে সে হচ্ছে কুকুর কুকুরের টার্গেট হচ্ছে ওই মৃত জানোয়ার আর যারা দুনিয়ার পেছনে ছুটে দুনিয়ায় যাদের টার্গেট হয় দুনিয়ায় যাদের চূড়ান্ত উদ্দেশ্য লক্ষ্য হয় তাদেরকে বলা হয়েছে কুকুরের মতো বিষয়টা আসলে ভাববার যে কোনো বিষয়কে যখন একটার সাথে যখন আরেকটাকে তুলনা করা হয় তখন তাদের পারস্পরিক কিছু এমন একটা জায়গা থাকে যে জায়গায় তারা পারস্পরিক তাদের সম্পৃক্ততা আছে দুজনেই ওই একই গুণের হওয়ার কারণে এরকম উপমা দেওয়া হয় তুলনা করা হয় এখানেও বুঝতে হবে যে এখানেও এমন কোনো বিশেষ গুণ আছে যেই গুণের মধ্যে কুকুর এবং দুনিয়া লোভি দুনিয়ামুখী মানুষের মধ্যে সম্পৃক্ততা আছে আসুন যেই তুলনার যেই জায়গাটা যেই জায়গায় দুইটা বিষয় এক জায়গায় একত্রিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি আমার দুনিয়া কখন মৃত জানোয়ার হবে নিকৃষ্ট মৃত জানোয়ার বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে নিকৃষ্ট মৃত জানোয়ার কেউ খেতে চায় না দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে মৃত জানোয়ার সে রুচিসহ খায় সে অজান্তে খেয়ে ফেলতে পারে কিন্তু ইচ্ছে করে কোনো মানুষ মৃত জানোয়ারকে খেতে যাবে না গন্ধ দুর্গন্ধ এটা মানুষের রুচিতে আসবেই না কোনো সুস্থ মানুষের আমি যখন আমার মধ্যে দেখবো যে কুকুরের স্বভাব যদি আমার মধ্যে আসে তাহলে আমার দুনিয়া অমৃত জানোয়ার আমিও কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী এটা অনেকের বিবেকে লাগতে পারে অনেকে কষ্ট পেতে পারেন কিন্তু না এটা রসুলের কথা নয় মোহাম্মদ রসুল্লাহ সাল আলামের রব যিনি সেই রব তো আরো কঠিন ভাবে বলেছেন বিবেক ছিল ওই বিবেক দিয়ে সে কোরআন কে সুনিয়া কে ইমানের দাওয়াত বুঝতে চেষ্টা করে নাই বুঝে নাই রব্বুল আলমিন বলছেন উল্কাল তারা তো চতুষ্ঠ মতো তারপর আলামিন বলছেন বালহুম আগল চতুষ্প্যন্তুর চেয়েও তারা নিকৃষ্ট কারণ বহু চতুষ্প্যন্ত আছে যে তাদের মনিবকে তারা ভুলে না মনিবের তারা কোনোদিন মনিবকে চায় না মনিবের বিপদে আপদে সব সময় মনিবের কাছে কাছে ঘুরে একটা কুকুর কি দেখুন না আপনি এক বেলা খাবার দেন এরপর থেকে সে ওই ঘরের সামনে লেজ নাড়বে আর ঘুরবে ঘেউ ঘেউ ঘেউ করবে মনিবের দিকে তাকিয়ে মনি আসলে মনিবের সাথে ঘষতে চাবে এটা হচ্ছে কুকুরের স্বভাব আমার মধ্যে আমি এত নিতকৃষ্ট আমি আমার রবকে ভুলে গিয়েছি আমার মনিবকে ভুলে গিয়েছি মনিপের হুকুমকে ভুলে যায় তাহলে তো সে কুকুরের চেয়েও কেন চতুষ্প জন্তুর মতো কেন সমস্ত জন্তুর চেয়ে সে নিকৃষ্ট যে মানুষের গোটা পৃথিবী যদি তার অবস্থাটা যদি এমন হয় যে সে কুকুরের মতো আচরণ সে করে তাহলে তার ওই দুনিয়া হচ্ছে নিকৃষ্ট হয়ে যাবে যেটা তার কোনো কাজে আসবে না যেমন ওই মৃত জন্তু খেলে যেমন পেট নষ্ট হবে স্বাস্থ্য নষ্ট হবে ওই রকম ভাবে ওই দুনিয়া ভোগ করলেও তার ইমান একটা বিরতিতে যাব বিরতির পর আমাদের সাথী থাকবেন ইনশাল্লাহ এ বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের সাথী থাকুন বিল্লাহ ওমাতি ইসালাম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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See, if you don't want to die, every day, every day, every day, every day, every day, in Why adopt a Muslim character?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 দেখুন ইসলামের গল্প বলো অনুষ্ঠান প্রেবন্ধুগণ দুনিয়া হচ্ছে নিকৃষ্ট মৃত জন্তু যার পেছনে শুধু কুকুরি ছুটে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বলেছিলাম প্রেবন্ধুগণ আমরা জানি ওই মৃত জন্তুকে শকুন খায় কাক খায় আর অনেক জন্তুই খায় অথচ বলছেন যে ওটার পেছনে কুকুর ছুটে আসলে বলার উদ্দেশ্য হচ্ছে ওই মৃত জন্তু মানুষ তোমার প্রাণীর মৃত জন্তুর মতো তোমার দুনিয়া তখনই হবে যখন কুকুরের স্বভাবটা তোমার মধ্যে আসবে শুধুমাত্র কুকুরই খায় এটা বলা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যে কুকুরের মতো স্বভাব যদি তোমার মধ্যে চলে আসে তাহলে তোমার দুনিয়া কিন্তু আর ভালো রইলো না এই দুনিয়া কখনো তোমার জন্য দুনিয়া উপকারে আসবে না আখরাতে উপকারে আসবে না এটা তো মৃত জন্তুর মতো এটা ঘৃণিত জিনিস এটাকে কেউ খায় না খাইলো তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে কুকুরের স্বভাবটা কি আসুন সে বিষয়গুলো একটু লক্ষ্য করি আমরা আমরা জানি কুকুর যখন মৃত জন্তু খেতে যায় তখন খাবারের বস্তু যেটা গুষত সেটাও খায় আবার যেটা হাড্ডি যেটা খাবারের বস্তু নয় এটা খেতে সে পারবে না সেটাকেও সে চাবায় এটা হচ্ছে কুকুরের স্বভাব কিন্তু কাক যখন গোস্ত খাবে কাক শুধু গোস্তই খায় সে হাডি নিয়ে শকুন যখন শকুন শুধু গোস্তই খায় সে হাডি খাবারের বস্তু সেটা খাবারের বস্তু কোনটা যেটা আল্লাহ হালাল করেছেন ওই হালালের সাথে যদি তুমি হারাম খাওয়া শুরু করো তাহলে তো কুকুরের স্বভাব তোমার মধ্যে চলে আসলো খাবারের যেটা সেটাও খেলে যেটা খাবারের না খাবারের বস্তু না যেটা খাদ্য হিসেবে আল্লাহ আলমিনের কাছে তাহলে আমি শুধুমাত্র খাবারের যেটা সেটাই খাব। হালাল খাবো হালাল কামাবো হারাম থেকে বেঁচে থাকবো হারাম কামাবো না হারামের কাছেও যাবো না হারামের সংশয় আছে যেখানে সন্দেহ আছে সেখানেও যাবন আল্লাহ তালা হেফাজত করেন প্রিয় বন্ধুগণ আরও একটা বিষয় সেটা হচ্ছে কুকুরের স্বভাব হচ্ছে সে সারাদিন খাবে যতটুকু পারে ততটুকু খাবে দিন বসে বসে খাবে রাতে ওই মৃত জন্তুর আশপাশ ছাড়বে না সে ওখানে বসে থাকবে অন্য কুকুর আসলে ঘেউ ঘেউ শুরু করবে তাকে ধাওয়া করবে এটা হচ্ছে কুকুরের স্বভাব দিনে খায় রাতে পাহারা দেয় দিনে খায় রাতে পাহারা দেয় এইরকম অবস্থা তুমি যদি তোমার দুনিয়ার অবস্থাটা এমন হয় তুমি জমিনে বিচরণ করো তোমার নানা জায়গায় আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি সেগুলো তুমি আহরণ করো সেগুলো তুমি নিজের কাছে আনো খাও ভোগ করো সমস্যা নাই কিন্তু নামাজের সময়ও তুমি বাইরে বাইরে ঘুরলা আবাদতের সময়ও বাইরে বাইরে ঘুরলা সারাক্ষণ খালি দুনিয়ার পেছনে ছুটলা আমার রবকে তুমি ভুলে গেলা, তাহলে তোমার দুনিয়া কিন্তু ওই নিকৃষ্ট তুমিও কিন্তু কুকুরের মতো আশা করি কুকুরের এই আমাদের মধ্যে সারাক্ষণই আমরা ওইটার পেছনে মেহনত করব না আল্লাহকে ভুলবো না ইনশা আল্লাহ তালা প্রিয় বন্ধুগণ কুকুরের একটা স্বভাব হচ্ছে সে ওই মৃত জন্তু টা তার চেয়ে দশগুণ বড় একটা গরু মৃত গরু পরে আছে মরা গরু কুকুর সেটা খেতে যাবে সে জানে এটা পুরাটা খাওয়া তার পক্ষে সম্ভব নয় তার চেয়ে অনেক বড় বিশাল ওই জন্তু কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ওখানে থাকবে ততক্ষণ পর্যন্ত সে অন্য করে না। মুমিনের মধ্যে মুসলমানের মধ্যে মানুষের মধ্যে যদি এই গুণ চলে আসে এই দুনিয়া তুমি পুরা ভোগ করতে পারবে না হাজার হাজার কোটি টাকা আমি কামাচ্ছি আমি কি ভোগ করতে পারবো আমি আমার যে কোনো মুহুর্তে আমার ডাক চলে আসতে পারে রব আলী আমাকে ডেকে নিয়ে যেতে পারেন আশ্চর্যের কথা যে দুনিয়ার জন্য আমি এত মেহনত করছি না এই আখলাক এই চরিত্র যদি আমার হয় তাহলে তো প্রিয় বন্ধুগণ আমার স্বভাব আর কুকুরের স্বভাবের মধ্যে কোনো পার্থক্য রইল না কুকুরের মধ্যে একটা স্বভাব হচ্ছে যে সে নিজের সজাতি কুকুর যে তার মৃত গোস্ত সে খায় তার সজাতির গোস্ত কুকুর খায় কুকুরের একটা স্বাব আছে এরকম মানুষকে জানিয়ে দিচ্ছেন তোমার মধ্যে যদি ওই স্বাবের তুমি খাও নিজের ভাইয়ের গোষ্ঠ খাওয়ার অর্থ হচ্ছে এক তো গিবত সম্পর্কে কোরআন করিমের মধ্যে রব আলামিন বলেছেন করা মানে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এটা তো একটা আছেই অন্য ভাবেও বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে যে আপন জনকেও দুনিয়ার জন্য ঠকাই নিজের ভাইকে ঠকাই নিজের বোনকে ঠকাই এমন কি নিজের সবচেয়ে আপন জন নিজের স্ত্রীকেও ঠকাই আমরা দুনিয়ার জন্য তাহলে বুঝবো আমি তো আমার স্বজাতি আমার আপন আমার রক্তের মানুষের সম্পদকে গ্রাস করলাম এটা তো কুকুরের স্বভাব অন্য জন্তু অন্য হিংস্র প্রাণীরা সজাতির গোস্ত খায় না অন্য জন্তু হলে সেই গোস্ত খায় আমি তো কুকুরের মতো হলাম অন্যটাও খাই মেরে খেলাম তোমার অবস্থা এই দুনিয়া হয়ে যাবে মৃত জন্তুর মতো আবার তুমি নিজেও হয়ে যাবে ওই কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী বন্ধুগণ আমরা কেউই চাইবো না আমরা কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী হই এই উদাহরণ তো আমরা শুনলাম আল্লাহ আরো চমৎকার উদাহরণ দিয়েছেন পানি আসমান থেকে পরে দুনিয়াকে অরব্বুল্লাহ আলামিন পানির সাথে তুলনা করার জন্য বলছেন আসলে পানির সাথে দুনিয়ার সম্পর্কটা কি অত্যন্ত চমৎকার সম্পর্ক আমরা বুঝতে হবে সেটা হচ্ছে পানির মধ্যে যখন কেউ নেমে যায় তখন ভিজা ছাড়া কিন্তু ওখান থেকে বের হওয়া মুশকিল হয়ে যায় প্রিয় বন্ধুগণ রসুল করিম সালের এমনটাই বুঝে গেছে সেখানে কোনো না কোনো ভাবে সে আক্রান্ত হবেই এই জন্যে সম্ভব দুনিয়া থেকে এড়িয়ে চলা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে না যাওয়া এক ব্যাখ্যা তো এটা হতে পারে আরেক ব্যাখ্যা হচ্ছে পানির কয়েকটা গুম থাকে যেমন পবিত্রতার জন্য পানির এই গুণগুলো দরকার পানির নষ্ট না হয় পানির নষ্ট না হয় পানির কালার নষ্ট না হয় এগুলো খেয়াল রাখতে হয় এগুলো যদি নষ্ট হয়ে যায়। তাহলে পানির পবিত্র করার মতো আর গুণাগুণ থাকে না আল্লাহ সুবাহ কথাই বলছেন তোমার দুনিয়া যদি হারাম দ্বারা মিশ্রিত হয়ে তার কালার চেঞ্জ হয়ে যায় অন্যের হক নষ্ট করার মাধ্যমে যদি তার কালার নষ্ট হয়ে যায় ওই পানি দিয়ে যেমন কোনো উপকার আসে না পবিত্রতা অর্জন করা যায় না সে পানি ঠিক তোমার এই দুনিয়াও তোমার কোনো কাজে আসবে না এই দুনিয়ায় তুমি এই পানি ভোগ করতে পারবা হয়তো কিন্তু তোমার আত্মা ও হয়ে যাবে এই সম্পদ দিয়ে তুমি তোমার আত্মাকে পবিত্র করার একটা সুযোগ ছিল জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয় যেমন মানুষের আত্মাও পবিত্র হয় রসুল করিম সাল আলী আসসালামকে আল্লাহ সুবাহ এমনটি বলেছেন মধ্যে সৌরাতাল্লাহ ইরশাদ করছেন আলহিম আমার আত্মা পবিত্র হয় আত্মা কলুষ মুক্ত হয় আত্মার মধ্যে দুনিয়ার যে ভালোবাসা এটা দূর হয় আল্লাহ রাস্তায় যখন আমি সম্পদ দান করব বুঝা গেল ওই সম্পদের প্রতি আমার মায়া নাই ওই সম্পদের প্রতি আমার টান নাই এই আয়াতের মাধ্যমে এই উদাহরণই দিচ্ছেন তোমার সম্পদ যদি অপবিত্র হয়ে যায় তাহলে ওর মাধ্যমে তোমার আত্মা পবিত্র হবে না তোমার জান্নাতের পথ মসৃণ হবে না আর ওই সম্পদ যদি পবিত্র থাকে तुम्हार शर पवित्रा अल्लाह सुबह चमत्कार उदाहरण दिए मुफास मायतर व्याख्या कर बुझिए तुलना कर चमत्कार व्याख्या কেউ যখন পানির উপর দিয়ে নিজের নৌকা নিয়ে চলবে তখন স্বভাব হচ্ছে পর্যন্ত পানি পানি ওই ওই নৌকার নিচে থাকবে। তখন আমার জন্য উপকারে আসবে। যখনই কেউ এই এই কথা ভাববে যে পানি আমার এত উপকার করছে পানি কেন আমার নৌকার নিচে থাকবে নৌকাটা একটু ফুটু করে পানি একটু উপরে উঠিয়ে নেই না মোহাব্বত করে নৌকার মধ্যে পানি আমি একটু উঠে নিলাম যে পানির সাথে দুনিয়াকে তুলনা করার কারণ হচ্ছে যে ওই নৌকার মধ্যে যখন পানি ফুটা করে নৌকার মধ্যে উঠবে তখন নৌকা ডুববে তুমি শুধুই মাত্র তাকে প্রয়োজনের জন্যে তুমি এটাকে ব্যবহার করছো তার উপরে উপরে তুমি চলছ যতক্ষণ পর্যন্ত তোমার অবস্থা এমন হবে তখন বুঝতে হবে যে তোমার ওই পানি যেমন নৌকার জন্য উপকারে আসে তোমার দুনিয়াও তোমার উপকারে আসবে দুনিয়া উপাব্বত করি তাহলে কিন্তু তোমার দুনিয়াও বরবাদ আখেরাতেও বরবাদ তুমি পানির নিচে যেমন ডুবে যাবা ওই সম্পদের কারণে তুমিও ধ্বংস হয়ে যাবা আল্লাহ তাহলে আমাদেরকে সহি বুজ দান করেন আল্লাহ তালা যে আয়াতের মাধ্যমে যে উদাহরণ দিয়েছেন আশা করি এগুলো আমরা আমাদের বোধগম্য হবে উপলব্ধি করবো সেভাবেই আমরা আমাদের দুনিয়াকে পরিচালিত করব আবারও বলছি আপনাদের কাছে ত্যাগ করা নয় সংসার ঘর সব ত্যাগ করার নাম ইসলাম না লাহবানী জাতাফিল ইসলাম ইসলামের মধ্যে এগুলো নেই এগুলো সবকিছু নিয়েই চলতে হবে উদ্দেশ্য কথা একটাই সমস্ত গুণার মূল হচ্ছে দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার ভালোবাসা যেন আমার অন্তরে গেথে না যায় বসে না যায় তাহলেই আল্লাহর সাথে আমার যে চুক্তি এই চুক্তি অক্ষুন্ন থাকবে অব্যাহত থাকবে আরো একটি পর্বে এমন কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আলাইকুম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 পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সবানার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল ব্যাংক বার্মিংহাম पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई बीजि बता पाठिएमेल कर समाधान আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পি টিভি বাংলা